বাংলা মানবতা সমাধান সসালামুক রহমতুলবরক রহিম আলহামদুলিলামীনসলাতাম সঈদুলমুরসীন আবীনা মহমি সাহেব আজমাইন আমিনশান রাজিম আমাদের তফসির নামলের আয়াত নম্বর ষাট থেকে আল্লাহ ফাকরাবল আলমিন এই আয়াত এবং এরপরে বেশ কয়েকটি আয়াতে আল্লাহ পাক তিনি একমাত্র স্রষ্টা এবং তিনি সমস্ত বদতবন্দেগির হক রাখেন নাকি আল্লাহর সাথে আর কেউ অংশীদার আছে যাদের তোমরা পুজো করবে যাদেরকে তোমরা উপাসনা করবে যাদেরকে ডাকবে আল্লাহ ফাকরাবুল্লাহ আলামিন মানুষকে বিচার করতে বলেছেন মানুষকে চিন্তাশীল হতে বলেছেন তার আগের আয়াতে আমরা তফসির করেছি আল্লাহ পাক সে আয়াতটিতে এরশাদ করেছেন আল্লাহ খায়রু আম্মা ইউস আল্লাহ সর্বশ্রেষ্ঠ নাকি ওই সব উপাস্য যেগুলিকে তোমরা আল্লাহর শরিক করে থাকো কে শ্রেষ্ঠ তোমাদের কাছে কে ভালো দিতে পারে তারপরে আল্লাপাক বলছেন আম্মান খালাক আসামা ওয়াতেওয়াল আজ নাকি তিনি শ্রেষ্ঠ যিনি আসমান সমূহ এবং পৃথিবীকে সৃষ্টি করেছেন ওয়ানজাল আলু মিনাসমান এবং তোমাদের উদ্দেশ্যে আকাশ থেকে পানি বর্ষণ করেছেন অতপর আমি আল্লাহ সেই পানির মাধ্যমে তোমাদের জন্য উদ্যানরাজি উদ্গত করেছি যা মনোরম উদ্যানরাজি আমি উদ্গত করেছি সৃষ্টি করেছি মা কান আলুম আন্তুম বেতু সাজা রাহা তোমাদের পক্ষে সম্ভব ছিল না যে বাগানের একটি গাছ তোমার উদ্গত করতে পারবে আল্লাহ যদি না দিতেন তোমাদেরকে তাহলে বাগান তো দূরের কথা একটি গাছ পর্যন্ত তোমরা উদ্গত করতে পারতেনা আর এলাহম মা আল্লাহ তারপরে কেউ আল্লাহর সাথে আর কোনো সত্য উপাস্য আছে না কখনো না বলহোম কমইয়া দলুন বরং যারা মুশরেক যারা বহুত্ববাদী যারা আকিদা আমলে কাজে শির করে থাকে আল্লাহ ছাড়া অন্যকে ডেকে থাকে আল্লাহ ছাড়া অন্যের কাছে মনে করে যে সন্তান সন্ততি পাওয়া যায় রোগের আরোগ্য পাওয়া যায় মনের কামনা বাসনা পূরণ হয় এরা এমন এক জাতি যেই জাতি বিচ্যুত সঠিক রাস্তা থেকে ইয়াদুন ইয়াদ আনিল হাক সত্য থেকে এদের পদস্খলন ঘটেছে সঠিক পথ থেকে সরল পথ থেকে জান্নাতের পথ থেকে এরা আছাড় খেয়ে পড়েছে বিচ্যুত হয়েছে একটি তফসির ইয়াদ আর আদালা ইয়াদ মানে যেমন বিচ্যুত হয় সঠিক রাস্তা থেকে সরে যাওয়া হয় ঠিক তেমনি আদাল মানে সমান করা সমকক্ষ সমতুল্য করা হয় এতে থেকে আরবি ভাষায় আজকেও নতুন আরবিতেও ভাইরাকে বা সাড়ুকে আদিল বলা হয় মানে যেই পরিবারের মেয়ে আপনি বিয়ে করেছেন তার বোনকে আরেকজন বিয়ে করেছে আপনার সমান সমকক্ষ সমতুল্য আদি। তাহলে অন্যরকম হয়ে যায় বলহুম বলুন বরং এরা এমন এক সম্প্রদায় যেই সম্প্রদায় আল্লাহ সমকক্ষ সমতুল্য সাব্যস্ত করে মহান আল্লাহ তারপরে আরো জিজ্ঞাসা করছেন মানব জাতিক আম্মান জালাল আর্দা কারারা নাকি সেই আল্লাহ শ্রেষ্ঠ যিনি পৃথিবীকে এই ভূমিকে করেছেন বসবাসযোগ্য কারার স্থির এই পৃথিবী যদি স্থির না থাকত টলমল করতে থাকত যেমন পানির ওপর ভাসমান অবস্থা ছিল আল্লাহ পর্বত যদি না দিয়ে স্থির না করতেন তাহলে কখনও তোমরা বসবাস করতে পারতেন এখনও যদি সামান্যতম কম্প শুরু হয়ে যায় তাহলে তোমাদের নিদ্রা হারাম হয়ে যাবে তিনি কি শ্রেষ্ঠ নন ওয়াজা আল্লাহ আলাহ আনহারা এবং এই ভূমির মাঝে মাঝে আল্লাহ বহু নদী নালা প্রবাহিত করেছেন নদীর পানি তোমাদেরকে ডুবিয়ে দেই না যখন তখন আর তোমাদের পানির প্রয়োজন রয়েছে শুধু যদি স্থল স্থল আল্লাপাক করে দিতেন পানি না রাখতেন তাহলে তাতেও তোমাদের জীবনযাপন অচল হয়ে যেত ও জায়াল আল রাওয়াসিয়া এবং এই পৃথিবীতে আল্লাপাক বড় বড়ো পর্বতমালা স্থাপিত করেছেন ও বাইনাল বাহরাইন হাজা এবং দুই শ্রেণীর সাগরের মাঝে আল্লাহ পাক প্রাচীর তৈরি করে দিয়েছেন মিষ্টি পানি আর লোনা পানির মাঝে আল্লাহ প্রাচীর তৈরি করে দিয়েছেন বাইন বারজা খুল্লা একটা অপরের দিকে সীমালঙ্ঘন করে যায় না অতিক্রম করে যায় না যদি মিষ্টি পানি এসে লোনা পানির সাথে মিশে যেত লোনা পানি এসে মিষ্টির সাথে মিশে যেত সমুদ্রের পানি এসে যদি নলকূপের পানির সাথে মিশে যেত তাহলে তোমাদের পৃথিবীতে জীবনযাপনই অসম্ভব হয়ে পড়তো আল্লাহ ফাকরাবুল্লা আলমিন তারপরে এরশাদ করেছেন আল্লাহম আল্লাহ তারপরে কি আল্লাহর সাথে কোনো উপাস্য আছে সত্য না সত্য উপাস্য নেই রহম লাই আলমন বরং অধিকাংশ মানুষ আসল বিষয় জানে না জানার জন্য সচেষ্ট হয় जान अल्लाह पक्रबल आलमी उपाय उपकरण रेखे आल्ला प्रदत्त विधान अल कुरान करीम सुरक्षित आसमानी सिलबास रसलमर आदर्श हेफाजत महदिशे क्यों मानूष गरज करना पेटर गरज दुनिया सबकिछ शिखे निरक्षर मानूष आरबुल चाकी करते गाबी शिखे दुनिया पेटर व्यवस्था करल्ला शेखे ना एक इंगलिस शब्द जानतना पश्चिमादे गए दुनिया गरजे इंगलिस शिखे फेले मुश्किल थे मुश्किल भाषा शिखे फेले दुनिया पेटर गरजे दुनिया स्वार्थे क्योंकि आल्लर दिन शिखे ना जार फिर तेना अजीबल मुत्तर ना, ना कि से आल्ला श्रेष्ठ जिन्ही आर्तर आहवान साड़ा दें अल्मर मान जे नार उपाय नहीं पानी डूबे और उद्धार कर क्यों नहीं আগুনে ঘিরে গেছে চারিদিক থেকে আগুন লেগে গেছে বিল্ডিংয়ে ফেঁসে গেছে আগুন লেগে গেছে আর আল্লাহ ছাড়া আর কেউ উদ্ধার করার নেই এমন বিপদে পড়েছে যে সামনে কোনো রাস্তা মনে হচ্ছে বেরোবে না বিপদ থেকে মুক্ত হওয়ার কোনো উপায় নেই এই রকম ব্যক্তিকে মুদার বলা হয় যার কাছে পানাহারের কোনো ব্যবস্থা নেই কোনো ব্যবস্থা নেই আর পানাহার না করলে মানুষ বাঁচবে না একে মুদার বলা হয় এইরকম মুজতার মানে নিরুপায় ব্যক্তির জন্য আল্লাহ আল্লাহাক রবীন্দ্রের কুকুরের গোস্ত পানীয় বস্তু হিসাবে মদ আল্লাহ হালাল করেছেন অতটুকু যাতে বেঁচে থাকতে পারে ওখানেও ইজতোরের কথা আল্লাহাক উল্লেখ করেছেন নিরুপায় যদি হয়ে যাও নাকি সেই সত্তা শ্রেষ্ঠ যিনি ডাকে সাড়া দেন আর তোদের নিরুপায়দের এজাদ যখন তার কাছে দোয়া করে আল্লার কাছে কোনো ব্যক্তি নিরুপায় হয়ে দোয়া করলে আল্লাহ অবশ্যই তার ডাকে সারা দেন কি মুশরেক বহুত্ববাদও দোয় আল্লাহ শুনেছেন যখন আল্লাহকে ডেকেছে তার বাস্তব প্রমাণ কাবা ঘরের ওপর যখন আবরাহার সেনা বাহিনী হস্তি বাহিনী হামলা করার জন্য আসলো আব্দুল মুতালে মুশরেক পত্তলিক সে কাবার গেলাব ধরে দোয়া করেছিল সিরাতের দিতে পড়েছেন শুনেছেন আল্লাহ পাকে সেই দোয়া শুনেছিলেন কারণ নিরুপায় আমরা কাবার হেফাজত আল্লাহ আর করতে পারছি না সে আল্লাহ নিরুপায় যে কোনো ব্যক্তির দোয়া শোনেন ওয়্যাজ শেফুসু এবং আল্লাহ পাক অনিষ্ট কে দূরীভূত করেন তিনি কি শ্রেষ্ঠ নন ওয়েজ আলক খোলাফা আল আর এবং তোমাদেরকে পৃথিবীর স্থলাভিষিক্ত করেন পৃথিবীর তোমাদেরকে মালিকানা দান করেন খালিফা করেছেন নেতৃত্ব দিয়েছেন আল্লাহম্মা আল্লাহ সে আল্লাহর সাথেও কোন সত্য আবুদ আছে তোমরা খুব কমই উপদেশ নিয়ে থাকো বুঝতেও চাও না আর উপদেশ গ্রহণ করতেও চাও না কি সেই সত্তা শ্রেষ্ঠ যিনি তোমাদেরকে রাস্তা দেখিয়ে থাকেন স্থলের এবং জলের অন্ধকারে স্থলপথেও চলেন তখন আল্লাপাক দিক নির্ণয়ের জন্য সুব্যবস্থা দিয়েছেন কোনো মানুষের জিজ্ঞাসা করার জন্য যাব এক জায়গা থেকে আরেক এক পশ্চিমে যাচ্ছে না পূর্বে যাচ্ছি আল্লাপাক দিক নির্ণয়ের জন্য যা আল্লাহ কুমুর নুজুমা তারকা গ্রহণ নক্ষত্র আল্লাহপাক সৃষ্টি করে রেখেছেন বাহার সমুদ্র পথে সফর চারিদিকে পানি আর পানি কিছু নজরে আসছে না আকাশের দিকে তারকা দেখে দিক নির্ণয় করছেন আল্লাহাক আলমী তোমাদের রাস্তা দেখিয়ে থাকেন তারপর আল্লাহাক তোমাদেরকে এমন বিদ্যা বুদ্ধি দিয়েছেন যাতে তোমরা পূর্ব থেকে পশ্চিম সফরের ক্ষেত্রে দিক নির্দেশনা পাচ্ছ আজকে ফ্লাইটের সফর জাহাজের সফর কিভাবে ঠিকভাবে গিয়ে আপন রাস্তায়। সামান্য এদিক ওদিক যায় না যেই রুট রয়েছে সেই রুটে গিয়ে কোথাও আকাশ পথে সংঘর্ষ হয়ত শতলা এগুলো আল্লাহর দান স্থলের অন্ধকারে আর জলের অন্ধকারে আল্লাপাক তোমাদেরকে রাস্তা দেখিয়ে থাকেন অমাই সেল রিয়া হাবুসাম বেয়ে রহমাতে আর সেই সত্তা তার রহমতের পূর্বে অর্থাৎ रहमत हे बृष्टि बिरिश्टी। बृष्टर पूर्वे सुसंबादस्वरूप बतास पाठिए थकें शांत बतास तुम्हें कि श्रेष्ठ नन जर इबादत बंदी करबें एल्लाम आल्लाह आल्ला और को उपास्य आ सत्य अल्लाह आम्मायू अल्ला अल्ला से कौन मानवजाति सब शीर्ख कर से सब शीर्ख थे और आल्ला पाशी थे आल्ला पा अति महान अब्दाउल खालम्म आल्ला की श्रेष्ठ नय যিনি সৃষ্টির সূচনা করেছেন কে প্রথম সৃষ্টি করেছে আর কেউ আছে কোনো উপাস্য দেবদেবী কোনো মানুষকে সৃষ্টি করেছে তারপরেও কেউ চোখ খুলছে না আল্লাহা বলছেন যে যিনি সৃষ্টি সূচনা করেছেন সোমায় ওইদহু অতপর তিনি পুনরাবৃত্তি করবেন পুনরায় মানুষকে মৃত্যুর পরে উঠাবেন সৃষ্টি করবেন সেটা তারও সহজ অমাইয়ার যখন মিনার সম্মাই ও আলার আর যে আল্লাহ আকাশ থেকে আর পৃথিবী থেকে মানুষকে রেজিক দিয়ে থাকেন আকাশ থেকে বৃষ্টির মাধ্যমে আর জমিন থেকে ফসলাদির মাধ্যমে আর এলাহম আল্লাহ আল্লাহর সাথে কোনো মাহবুদ উপাস্য সত্য আছে কুলহেনাবি বলে দা হাতু বুহা নাকুমিন কুন্তুম সাহা দেখি তোমার যদি সত্যবাদী হও যে আমাদের ধর্ম আর সিরিক আর বহুত্ববাদীর এই বিশ্বাস ঠিক তাহলে এর ওপর দলিল প্রমাণ পেশ করো এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসি। We have a unique presentation for you to uplift your iman, to enrich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 देख इसलमी दूरदृष्टिवार रत साढ़े सातटा बांगलेशे और सातटा भारत पीस टी बांगल्ख भारत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 এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্বটা বলেন দেখুন সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসে আমাদের আলোচনার দিকে বিষয়বস্তু সুরায় নামলের তফসির আয়াত নম্বর পঁয়ষট্টিতে মহান আল্লাহ এর সাদ করছেন কোল্লা অমায়া শৌরু না আইয়া না ইউবাসুন এতে আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা করেছেন যে আসমানে এবং পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই না ফেরিস্তা মালাইকা না জিন না কোনো মানুষ না নবী না রসুল না ওলি না বুজুর। যারা গাইবের কথা অদৃশ্যের কথা সব জানে যাদের কাছে গায়ব জানার অদৃশ্য জানার কোনো চাবি আছে যে কোনো সময় ইচ্ছা করব সারা দুনিয়া যেন কাশ পেয়ে যাবে যে বিদাতি আঁকিয়ে দেন সব দুনিয়া খুলে গেল কাশফের মাধ্যমে সব দেখে নিল মুরাহকাবাদিয়ে সব দেখে নিল এসব ভ্রান্ত আকিদা আল্লাহ পাকের এই আয়াত মানুষের হৃদায়তের জন্য যথেষ্ট আর যাদের ঘরে ঘরে কোরআন রাখা আছে তারা এইরকম সিরকি আকিদায় লিপ্ত মহান আল্লাহ এর সাদ করেছেন কলহে নিয়া ইল্লাল্লাহ আসমান এবং পৃথিবীতে যে কেউ আছে তারা গায়েব জানে না অদৃশ্য সম্পর্কে জ্ঞান রাখে না ইল্লাহ আল্লাহ ছাড়া একমাত্র অদৃশ্য সম্পর্কে জ্ঞান রাখে না এর অর্থ হচ্ছে অদৃশ্য জানার তাদের কাছে কোনো ক্ষমতা নেই সোর্স নেই বা সব কিছুই তাদেরকে একসাথে ঢেলে দেওয়া হয়েছে তোমাদের ওপর দুনিয়া খুলে দিলাম বা যখন ইচ্ছা তোমরা খুলে নিবে এমন কিছু নেই তবে যতটা আল্লাহ নবীর রসুনগণকে ওয়াহির মাধ্যমে জানিয়েছেন বিধি বিধান হোক অথবা অতীতের ঘটনা বলি হোক অথবা ভবিষ্যতের কোনো ঘটনা বলি হোক যেমন ইয়াজুজ মাজুজ দাজজাল কেয়ামত জান্নাত জাহান্নাম এগুলি গায়ব ছিল আম্বিয়া রসুলগণকে আল্লাহ জানিয়েছেন এবং তারা জানিয়ে দিয়েছেন তো সেই গায়েবগুলো তো আমরাও জানি এগুলিকে গায়েব বলা হয় না কিন্তু যারা সিরকি আঁকিদা রাখে তারা মনে করে যে নবীর এই ক্ষমতা ছিল যে সব কিছু ইচ্ছা করলে দেখে ফেললেন অলিয়া উলিয়া গস কুতুবদের ক্ষমতা আছে ইচ্ছা করলে সব জানতে পারেন এই সব সিরকি কুহুরী আকিদে আসমান জমিনে এইরকম গায়েব জানার কারো অধিকার নেই এটা আল্লাহর হক আল্লাহ বলছেন অমায়াস আইয়ানা আয়ান আসুন কি তারা নবীরগন এবং অলিয়াউলিয়া হ্যাঁ পীর মুরশিদ যার কথাই বল না কেন তারা এটাও জানে না এই অনুভূতিও রাখে না যে কখন তাদেরকে পুনরুত্থিত করা হবে কোন দিন মাটি ফেটে উঠবে কোন দিন কবর থেকে উঠানো হবে কোন দিন হাসর হবে বিচার হবে তাও খবর রাখে না তারা তারা মৃত আল্লাহ বলছেন আমাতুন গায়রু আহিয়া তারা মৃত জীবিত নয় আল্লাহ পাক তারপরে এর সাথ করছেন বলিদ্দার ইল মোহমফিল আখেরা বরং তাদের আখেরাত সম্পর্কে জ্ঞানের সীমা শেষ হয়ে গেছে আখেরাত সম্পর্কে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরও কোনো জ্ঞান নেই যারা দুনিয়াতে আছে তাদেরও জ্ঞানের সীমা শেষ আল্লাহ যতটা জানিয়ে দিয়েছেন ততটা জানে আল্লাহ জানিয়েছেন লক্ষণ জানিয়েছেন বড় বড় নবী কারিবসাল বলেছেন দশটি লক্ষণ আছে সেই বড় লক্ষণগুলি যখন চলে আসবে দ্রুত পৃথিবী ধ্বংস হবে ক্যামত চলে আসবে এছাড়া বেশ কিছু ক্যামতের ছোট ছোট নিদর্শন বা লক্ষণ রয়েছে যেগুলির অনেকগুলি চলে এসছে বরং অধিকাংশই চলে এসছে আল্লাহরাবুল্লাহ আলমের বলহম ফিসাকিম মিনহা কাফেরদের কথা যারা অস্বীকারকারী পরকালকে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন বরং এরা পরকাল সম্পর্কে সন্দিহান হয়েছে। রয়েছে বালহম মিনহা আমুন বরং তা থেকে তারা অন্ধ হয়ে রয়েছে দেখার চেষ্টা করে না জানার চেষ্টা করে না ওয়াকালাল কাফারু আর কাফেররা বলে আই দেখা তোর আহ্বান আচ্ছা বল তো আমরা মরে গিয়ে যখন মাটি হয়ে যাব। মাটিতে মিশে যাবো আবা ওনা না এবং আমাদের পূর্বপুরুষরাও আইনাল মুখ রাজুন তারপরে কি আমাদেরকে আবার বের করে নিয়ে আসা হবে মানে পুনরুত্থান হবে আখেরাত হবে এটা বিশ্বাসী করে না কাফের লাকাত ওয়েদ নাহা নাহনু আবা ও নামিন এর পূর্বে আমাদেরকে এবং আমাদের পূর্বপুরুষদেরকেও এইরকমই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আগের লোকেরাও যারা এসছিল মুরব্বীরা তারাও বলতো আখেরাত পরকাল পরকাল এক শ্রেণীর জন্মগত মুসলিম কিন্তু আল্লাহ পরকালের প্রতি ইমানের সাথে তাদের কোনো সম্পর্ক নেই জীবনে কোনদিন চিন্তা করল না যে আল্লাহ কেন সৃষ্টি করেছেন কোনখানে যাচ্ছি আখেরাতে কী জবাব দেব চিন্তা করার সময় নেই পেট পয়সা নেতৃত্ব তারাও এতে সামিল আর যারা অবিশ্বাসী সন্দেহান ইসলামের বাইরে থেকে তারাও এতে সামিল আল্লাহ পাক বলছেন যে এই রকম অদা এরকম কথা তো আগের লোকেরাও বলেছে। ইনহাজাইল্লা আসাতিরুল্লাউ আলী যুগে যুগে এরকম কথা বলেছে যখন তো এগুলি হচ্ছে প্রাচীন যুগের উপকথা কিসা কাহিনী মাত্র এগুলির কোনো বাস্তবতা নেই কলহেনাবি বলে দাও সিরুফিল আর তোমরা পৃথিবীতে ভ্রমণ করো চিন্তাশীল হয়ে ফানুজুর কেফা খানা আকেবুল মুজরিমিন আর দেখো ভালো করে যে অপরাধীদের পরিণাম কি ভয়ানক হয়েছিল দেখো গিয়ে লুতালামের এলাকায় কীভাবে আল্লাহ ধ্বংস করেছেন তারপরে সামুদ সম্প্রদায়ের এলাকা আদ সম্প্রদায়ের এলাকায় আরও বহু জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন সুনামি দৃশ্য গিয়ে দেখে আসেন আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন স্যান্ডিতে আল্লাপাক কিভাবে ধ্বংস করেছেন মানুষ আল্লা পাখের কী আজাব এসছে এত বড় শক্তি তারপরেও পাকের এ আজাবের মোকাবেলা করবে কোথায় মোকাবেলা কোথায় তাদের প্রযুক্তি এগুলি দেখে চিন্তাশীল হও আল্লাহকে চেনো যে আল্লাপের সেনাবাহিনী বড় প্রবাল আমাই আলম জনুদ আর রব্বেকা ইল্লাহ আল্লা পাখের সেনাবাহিনী সম্পর্কে দুনিয়ার কেউ খোঁজ রাখে না যে কত শক্তিশালী আল্লাহ পাক রব্লুল আলমিন তারপরে এরশাদ করেছেন হে নবী ও তাহান আলিহিম এরা যদি ইমান নানি আসে তোমাকে বিশ্বাস না করে পরকাল সম্পর্কে চিন্তাশীল না হয় তাদের জন্য তুমি দুঃখ করিও না ওয়াল্লা তখন ফিওদায় মিমায়াম করুন আর তারা যে চক্রান্ত করছে তাতে তুমি মনে কষ্টও নিও না করতে দাও তারা চক্রান্ত করবে আমি কৌশল করব কৌশলে তাদের জবাব দেবো তাদের শাস্তি দেব। আল্লাহ পাক রব্বুল আলমিন আর এই রকম শাস্তি দিয়েছেন বদরের শাস্তি দিলেন তারপরে খন্দকে নিরাশ ফিরে গেল ভবিষ্যৎবাণী করে দিলেন রাসুল্লা সাল্লাম এই খন্দকের যুদ্ধের পরে আর তারা আক্রমণ করার মতো ক্ষমতা রাখবে না এখন আমরা যাব তারা আর আসার সাহস করবে না মোদিনার দিকে মক্কা বিজয় হয়ে গেল, যারা দাদাগিরি কত নেতৃত্ব দিত লাঞ্ছিত অপদস্ত হয়ে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল, কেউ ভালোভাবে তাদের নামটা স্মরণ করবে পৃথিবী তার কেউ নেই জাহালাবুল্লাহবের নাম নেবে কেউ কিন্তু আবাকার ওমার ওসমান তাদের নাম নেওয়ার অসংখ্য লোক আছে ছিল থাকবে কেমন পর্যন্ত রাজি আল্লাহ তালমেন আল্লাপ আক্তপর ভাইয়া কলুন মা তাহাজ আল ওয়াদ এরা বলে যে এই ওয়াদা কখন পূরণ হবে যে আজাব শাস্তি ইনকুন্মস দেখিন যদি তোমরা সত্যবাদী হও কুল হেনাবি বলে দাও আসা আইয়াকুন রে ফালাকুম বা আজুল্লা তাস্তা জেলুন যে সম্পর্কে তোমরা তাড়াহাড়া করছো তার কিছু হয়তো তোমাদের পিছে এসেই গেছে এত কেন তাড়াহাড়া করছো এই কিছুদিন পরেই হয়তো তোমাদের আজাব আসতে যাচ্ছে নবী করিম সাল্লামের হিজরতের মক্কা থেকে নির্বাসিত হওয়ার দুই বছর পরে দ্বিতীয় হিজরিতে ভদ্রযুদ্ধ হয়ে গেল যাতে কাফেররা লাঞ্ছিত ক্ষতিগ্রস্ত হইল ওয়াইন না রব্বা আলান্নাস আর নিশ্চয় হে মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমার প্রতিপালক মানব জাতির ওপর অত্যন্ত বড় অনুগ্রহকারী ওয়ালাকিননা আক্তার লায়াস করুন তবে অধিকাংশ লোক তারা শুক্রিয় আদায় করে না ওয়াইব্বাল্লাহেন হেনাবি তোমার প্রতিপালক অবশ্যই জানেন যা মানুষের অন্তরে বক্ষে লুকিয়ে রাখে অমায়ুলে আজা প্রকাশ করে অমামিন গায়ে বাতিন ফিসামাইওয়াল আর্দ আর আসমানে এবং পৃথিবীতে যা কিছু লুকায়িত আছে ইল্লাফি কিতাবী মবিন সব কিছুই সুস্পষ্ট লিখন লিপিবদ্ধ রয়েছে পাকের লৌহে মাহফুজে তগদির লিপিতে আল্লাপাক রব্বুল আলম লিখে রেখেছেন ইন নাহাজ আল কোরআন একুসআালাহ বানী ইসরায়েল আকসারি হমফিহতালিফো নিশ্চয়ই এ কোরআ করিম বানী ইসরায়েলদের সম্পর্কে ওই সব বিষয়গুলির অধিকাংশগুলি বর্ণনা করেছে যেগুলি সম্পর্কে তারা মত বিরোধ করেছে যেসব জিনিসে তাদের ত্রুটি ছিল যেমন ওজার আল্লাহর পুত্র ঈসা আল ইসালাম আল্লাহর পুত্র যেমন খ্রিস্টানরা বলল আর ইয়াহুদ্দিরা বলল জারুজ সন্তান আল্লাহ বলছেন না জারুজ সন্তান না আল্লাহর পুত্র এটাও না এটাও না এটাও বাতিল ওটাও বাতিল তিনি আবদুল্লাহ ওয়ারাসুল্ল ए रकम ही नल्लासोालस तृत्यवाद ख्रीटान्वर आल्ला तीन तृत्य आल्ला तीन तृतय आहद आल्लाबुल आलमीन तराज बिल कथा बारा भ्रांत कथा बनी इसराइलरा गुमरा पथभ्रष्टुदी ख्रीस्टान रा सठीक फैसला कुरान करीमें बर्णना करा ठीक ओननादम ओ राहमिल कुरने करीम दिक्कर्दोषना এবং মমিনদের জন্য রহমত আল্লাপ ইন্না রিবাইহক আজিজুল আলিম আর নিশ্চয়ই হে নবী তোমার প্রতিপালক তার ফ্যাস তাদের মাঝে করবেন আর তিনি মহাপরাক্রান্ত এবং সবকিছুই জানেন ফতেওয়াক্কাল আল আল্লাহ আলাল কালাল হাকিল মবিন সুতরাং তুমি আল্লাহর উপর আস্থা রাখো নিশ্চয়ই তুমি স্পষ্ট সত্যের উপর প্রতিষ্ঠিত আছো আল্লাহ পাক নবী সাল্লামকে নিশ্চয়তা দান করছেন যে তুমি নিশ্চিত সত্যের ওপর কায়েম রয়েছ এলসমা মতুম্মা এজাওয়াল্লাশ্চয় হে নবী মোহাম্মদ তুমি মৃতদেরকে শোনাতে পারবে না এরা যারা তোমার কথা শুনে না এরা মরা লোকের মতো মৃতদের মতো ওলা আর বোধিরদেরকে যারা বহিরা কানে শোনে না বধিরদেরকেও তুমি ডাক শোনাতে পারবে ডাকলেও শোনে না বোধির এজাওয়াল্লাদবেরিন বিশেষ করে যখন তারা পিট ফিরিয়ে চলে যায় ওমা আন্তা বেহাদিল ওমিয়ান দলাল তহিম আর অন্ধকে তুমি তাদের ভ্রষ্টতা থেকে অন্ধদেরকে তাদের ভ্রষ্টতা থেকে তুমি রাস্তা দেখাতে পারবে না যারা চোখের অন্ধ তার চাইতে বেশি মারাত্মক অন্ধ হচ্ছে যে অন্তরের অন্ধ অন্তরের অন্ধ তাকে কখনো রাস্তা দেখাতে পারবে না চোখ দিয়ে যারা হক না হক দেখার চেষ্টা করলো না পড়ার চেষ্টা করলো না বোঝার চেষ্টা করলো না এই চোখ দিয়েও পড়া হয় হ্যাঁ চোখ প্রথম পড়ে নকশা এটা ব্রেনে পাঠায় তারপরে ব্রেনকে বলে যাচাই বাছাই করো এটা ভালো না মন্দ ঠিক না বল यलो नो आल्ला पाक के रास्ता देखाना जा जाते देखा इंतुस्म इला मैं आयातें हाँ तुम्हें तरह के शनाते परा आयाते विश्वास आल्ला प्रदत्त विधान आल्ला सृष्टिकरता आल्ला पाखर एक विधान आई से मोताब जीवन जापन करते विश्वी है तर शकृत हो फ मुस्लिम मनुस्तरा तरह मुस्लिम तरह आत्मसमर्पणकारी وإذا وقع القول عليهم أخرجنا لهم دابة من الأرض تكلمهم أن الناس كانوا بآياتنا لا يقينون الله پاک কিয়ামতের একটি বড় লক্ষণের কথা এখানে উল্লেখ করেছেন আর যখন আল্লাহ পাকের বানির বাস্তবায়ন হবে তাদের সম্পর্কিত মানবজাতির সম্পর্কিত আল্লাহ পাকের প্রতিশ্রুতির বাস্তবায়ন হবে মানে আল্লাহ পাক যে ভবিষ্যদ্বাণী করেছেন যে কিয়ামতের পূর্বে একটা জমিন থেকে জন্তু বেরি আসবে আর এই জন্তু মানুষের সাথে কথা বলবে এটা ক্যামতের বড়ো লক্ষণের একটি যেমন ইয়াজ মাজুদ্দাজ্জাল ঈসা আলি ইসলামের আশা এগুলি বড়ো বড়ো লক্ষণ পশ্চিম দিক থেকে সূর্য একটি বড় লক্ষণ লাভবাতুল আর জমিন থেকে একটা জানোয়ার একটা পশু বেরিয়ে আসে আর মানুষের সাথে কথা বলবে তারপরে দ্রুত ক্যামত হয়ে যাবে আল্লাহ ফাকবুল্লা আলম যেন আমাদেরকে কোরআন শেখার এবং তার করার তার প্রতি আমল করার তার প্রচার করা তো দান করেন আল্লাহ আমাদের সকলকে যেন জান্নাতের রাস্তায় রাখেন ওসল আল্লাহ নবীনা مُلْعَرَفْتُ اللَّهَ رَبِّي أَشْرَقَ النُورُ بِقَلْبِي مَا لَقَلْبِي شُرُ حَيَاتِي مُلْأَظَاءَ اللَّهُ دَرْبِي يَا لَسَعَدِي وَهَنَائِي يَا لَفَوْزِي وَعَلَائِي لَا يَطِيبُ الْعَيْشُ إِلَّا فِي رِضَى رَبِّ السَّمَائِي I met Allah, Lord, my love, my love, my love, my love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 जिहद अधाय नम्बर छह हादिस नम्बर तीन हजार एक छबीजाम जाना तुम मायर पैर नीचे